<تصفيق> الحمد لله نحمده ونستعينه ونستغفر ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من الله فلا مضل له ومن يدرله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 সলমান ভাইরা আল্লাহ পাকের শুকর আপনারা অত্যন্ত কষ্ট করে এই পর্যন্ত বসে আছেন আল্লাহ পাক যেন মেহরবানি করে এই বসাকে উচিরা করে আমাদের নাজাতের সামান করে দেন সবাই বলি আনি আমরা এখানে কেউ দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে আসি নেই সকলের একটাই উদ্দেশ্য যে আল্লা পাক আমার উপরে রাজি হয়ে যান আমার কবর ভালো হয় আমার মদ ভালো হয় আমার আখেরাত ভালো হয় কে আমতের দিবসে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন এই আশাই সকলের ভিন্ন কোন আশা নেই দুনিয়ার মধ্যে মানুষ বিভিন্ন দরবারে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে যায় রামরা আমরা সবসময় এটাই চায় যে মানুষের উদ্দেশ্য এক হোক যে আল্লাহ আমার উপরে রাজি হয়ে যান এটাই শুধু জীবনের একটাই ফিকির যে আমার আল্লাহ যদি আমাকে একটু বান্দা বলে কবুল করেন আমার জীবনের সব বেড়া পার হয়ে যাবে গোলাম সবসময় তার মনিবকে খুশি রাখতে চায় আমরাও সর্বদা ওরকম গোলাম হতে চাই যেন আমাদের মনিব আমাদের উপরে সবসময় খুশি থাকে কারণ পৃথিবীর হায়ারটা অত্যন্ত সীমিত खूब अल्प कैकटा दिन हाय देखते देखते ही मानुषर हाय शेषा तो जब कोथा जा सक इच्छा आज जा प्रस्तुति दरकार सामान्य सफरे गफर जरकम है प्रस्तुति सरकम है একদিনের সফরে গেলে সামান সামান্য তেমন কিছুই থাকে না তিন দিনের হলে কিছু সামান হয় এক মাসের হলে আরও সামান বেড়ে যায় ঠিক সফর যেরকম সামানের ব্যবস্থা সেরকম এই জন্য আল্লাহ রসুল বলেন যে তোমাদের এই আখেরাতের সফরটা কিন্তু অনেক বড় সফর এই সফর এত বড় দুনিয়ার সফরের সাথে এই সফরের কোনো তুলনাই নাই যদিও বুঝাবার জন্য অনেক সময় বলা হয় যে দুনিয়ার মধ্যেও আমরা মুসাফির হই আখেরাতে রাস্তায় মুসাফিরি করতেছি কিন্তু একটার সাথে আরেকটার কোনো মিল নাই দুনিয়ার সফরে সব কিছুর এনতেজাম দেখতেছি যেখানেই থাকি না কেন এখনকার জামানায় মোবাইলের মাধ্যমে খবর পাওয়া যায় আর আখেরাতের সফর এটা যখন শুরু হবে আর দুনিয়ার কোনো মোবাইলের সাথে যোগাযোগ নাই এত কাছে এত কাছে পুষ্কুনির পাড়ে কবরস্থানে সেখানে কোনো নেটওয়ার্ক নাই মোবাইলের কোনো যোগাযোগ নাই সেখানে কি হালাতে থাকি কি অবস্থায় আছি সেটা একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না এর জন্য এই সফরের সাথে ওই সফরের কোনো তুলনাই নাই ওই সফরের জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে এত ভয়াবহ এক দেশের দিকে রওনা দিতে হবে যেখানে দুনিয়ার কোনো আসবাব নাই সেখানে আর এমন একটা সিস্টেমের মধ্যেই থাকা হবে এমন একটা সিস্টেমই রাখা হবে দুনিয়ার কোনো আসবাব নাই কোনো বন্ধু নাই সাহায্য করার মতো কোনো রাস্তা নাই ওই অবস্থার মধ্যে যদি মালিকের সাথে সম্পর্ক না থাকে যিনি ওই কবরের মালিক যিনি তার সাথে যদি সম্পর্ক ভালো না হয় তাহলে সেখানের সফরটা অত্যন্ত তিক্ত হয়ে যাবে খুব কঠোর তোম একটা কঠিন তোম একটা অবস্থা হবে এই জন্য বড় ছোট যে যেখানেই থাকুক প্রত্যেকের চব্বিশটা ঘন্টায় ফিকির হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহুর মতো সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব আল্লাহর হাবিবের পরে যার মাকাম। সমস্ত উন্মতের মধ্যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর স্থান এক নম্বরে হাদি শরীফের মধ্যে দেখা যায় আবু বকর সিদ্দিক তিনি নিরিবিরি বসে বসে কান্দতেছে আর বলে যে হা ওই বাগানে গাবি হাঁটতেছে আর বলে গাভি তুমি কত শান্তিতে জীবন জীবনযাপন করতেছো। আল্লাহ আমাকে যদি তুমি আবু বকর না বানাইয়া এই গাবিটার মতো যদি আমাকে বানাইতা আমি হাজারো শকর আদায় করতাম কারণ এই গাবিটার কোনো হিসাব নিকাশ নাই সে গাছ খায় আর মৃত্যু হয়ে যাবে মানুষকে দুধ দেয় কিছু উপকার পাইল মৃত্যু হয়ে গেল তার কোনো হিসাব নাই আল্লাহ তাকে জিজ্ঞাস করবে না তুমি এই কাজটা কেন করছো কিন্তু আমি আবু বকর আল্লাহ তোমার কাঠঘরা দাঁড়াইতে হবে এই জন্য তিনি কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফেলতেছেন বাগানে ঘাস দেখে দেখে ঘাস হাতে নিয়ে নিয়ে বলে আহা তুমি কতই না ভালো আল্লাহ তুমি আমাকে আবু বকরকে না বানাই এরকম ঘাসের মতো বানাইতা গরু ছাগল খেত আমার জীবন শেষ হয়ে যেত এটা কতই না ভালো বাবা এটা কি আমাদের জন্য সবক না যে আবু বকর সিদ্দিকের মতো মানুষ উনি আখেরাতে আল্লাহ পাকে কি নিয়ে দাঁড়াবো আবু বকুরের যদি এই খেয়াল এই অবস্থা হয় আমাদের তো মরে যাওয়া দরকার আমরা কি সাহস নিয়ে রওনা দিছি ওইদিকে যাবো य बड़ कठिन तुम मुसाफिर रास्ता सफर की भावे जाते सहस हतने साथी की व्यवहार करी कि माफ करबें ना हाँ की आसामी बनाबें तो इतना जाना नाई समस्त बुजुर्ग अनदीन जीवन ही तलाश कर देखा जाए शुद्ध एकटाई फिकिर ফিল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ একটা আয়াত পরে পরে সারাটা রাত শেষদার মধ্যে কাটিয়ে দিছে জান্লা কামতুর ময়দানে দুইটা দল একটা হবে জাহান্নামি আর একটা হবে জান্নাতি ভিন্ন কোন দল নাই আমি আবু হানিফা কোন দলে যাব আমার জানা নাই আল্লাহ আমি কোন দলে যাবো এই বলে সেজদা দিয়ে দিয়ে সারাটা রাত শেষ হয়ে গেল আকুন এইটা আকুন আমি কোথায় থাকব আমি কোথায় থাক। এই ঠিকানা এই কথা কাউকের কাছে জানা নাই সবাই এই চিন্তায় ব্যস্ত আমার সাথে কি ব্যবহার করা হবে কি ব্যবহার করা হবে এই তারা বেশি বেশি কানতেন বেশি বেশি কানতেন কানতে কানতে দাড়ি মুবারক ভেসে যেত রাত ভরে ভরে শুধু কানতেন এমন কোন সাহসী আমরা আমরা যে ওই কবরের দিকে রওনা দিয়েছি কি সামান নিয়ে যাইতেছি আমার সাথে সেখানে কি ব্যবহারটা করবে कई कोथा थक मे कंधु बधव कह पैसा कोथा बिल्डिंग कथाय अट्टालिका कोथा खाट पाल लक्ष टाट कई बाटर मदे पड़े थक कथाटा अल्लाह रसुल কুন দুনিযা সাফের এই মুসাফের দিনের জন্য আসছো এখানে এই মুসাফের মতো চিন্তা করো মহাদিস কেরাম লেখেন হাদিসের মধ্যে এর মানি হল এই বিল্ডিং দালান কোঠা ব্যবসা বাণিজ্য জমিন এগুলি কি ছেড়ে দিব বলছে না এটার সাথে তোমার দিলের কোনো সম্পর্কেই থাকবে না এটা দুনিয়ার একটা সামান যেমন আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাক বলতেছে আল্লা রসুল বলেন এই দুনিয়াটা যদি আল্লাহ পাকের কাছে একটা মাসির পরের মতো যদি দাম থাকতো আল্লাহ পাক বলেন আমার জালালীয়তার কাসম আমি কাফেরদেরকে এক একঢুক পানীয় দিতাম না কারণ তারা আমার অবাধ্য তারা আমার নাফরমানি করে আর আমি তাদেরকে আমার এগুলি খাওয়াবো আল্লাহ পাক বলেন এই দুনিয়া আমার কাছে কোনো মূল্যই নাই। একটা মাসির পরের মতো মূল্য না এই জন্য কাফের মসৃদকে সহ দিয়া দিতেছি খাও চলো চলো এটার নাম দুনিয়া এই জন্য দোকান করতেছেন ব্যবসা করতেছেন এখন দুনিয়া কয়েকদিন থাকতেছেন এগুলার হাতের সাথে সম্পর্ক কানের সাথে শরীরের সাথে সম্পর্ক এই জন্য আল্লাহ আল্লাহ বলে যে তোমার দিল এটার মধ্যে যেন মনে বসে দিল বানানে ওয়ালার সাথে দিলের সম্পর্ক দিল বানাইছেন দিলের সম্পর্ক তার সাথে সময় তার পাহারি করবে তার জন্য কান্দবে তার জন্য মায়া লাগবে তার জন্য প্যারেশানি হবে তাকে কেমন করে রাজি করবে দিলের চাহিদা সব সময় দিকে থাকবে এটার নাম হল আখেরাত দুনিয়ার মধ্যে চলতেছে সে দোকানদারি করতেছে দোকানে বসে বসেও সে আল্লাহ পাখের খেয়াল করতেছে দোকানে বসে দোকানদারি করতেছে আল্লাহর হুকুম মতো ব্যবসা করল কিন্তু তার দিলের মধ্যে আখেরাতের খেয়াল আল্লাহ পাক কিছু হালাল রিজিকের জন্য আমাকে এইভাবে করতে বলসে আমি করতেছি এটার জন্য আমার প্যারেশানি হওয়ার কিছু নাই এটুক সামান উঠাইবার বিল্লি উঠাইবার আপনাকে আল্লাহ অব্দি হালাল শুরুতে করতেছেন ওইখানের মধ্যেও পাঁচতালার মধ্যে শুয়ে শুয়েও আপনি রাত্রি উঠে যাচ্ছেন পাঁচতলার মধ্যে শুয়েও আপনি রাত্রি উঠে আল্লাহকে মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ বলে এটা আখেরাত তুমি পাঁচতালার মধ্যেও থাইকিয়া যখন তুমি আল্লাহ ডাকতেছ এই পাঁচতলা তোমার এটা দুনিয়া না এটা আখেরাত বুঝতে হবে আখেরাত কোনটা দুনিয়া কোনটা আরামের গদির মধ্যে তুমি শুয়া রইছ আরামের খাট পালকে শুইয়া আছো হঠাৎ করে তোমার চোখ ভেঙে গেছে ঘুম খুলছে আর ওইটা তুমি আল্লাহকে ডাকতেছ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আমার আল্লাহ পাক বলে যে ওর দিলের মধ্যে বিল্ডিং এর মায়া নাই ওর দিলের মধ্যেই খাট পালং এর মায়া নাই কারণ নতুবাসী রাত্রি ওইটা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকত না এটা আখেরাত এটা আখেরা এই জন্য আখেরাত আখেরাতের ফিকির অন্তরের মধ্যে থাকবে আর এই ফিকির নিচে নিচে আল্লাহকে ডাকতে থাকবো আল্লাহ হোক রাত্রিবেলা খোদারবন্দা যদি আরামের গদির মধ্যেও শাট খাট এর মধ্যেও যে সে শুইয়া থাকে সুইবার সময় সে দোয়া পরে আল্লাহ হোম্মিস আল্লাহ রসুল বলে দেখো আমার উম্মত এত দামি খাটের মধ্যে শুইতেছে তখনও সে আমার সুন্নতের দোয়া পড়তেছে আল্লাহ আল্লাহ আমি তোমার নামে এখন মৃত্যু বরণ করতেছি হয়তো আমার এই ঘুমটা জীবনের জন্য শেষ গুম হয়ে যেতে পারে আল্লাহ রসুল বলেন আমার উম্মত আমাকে ভুলে নাই সে ওই সময়ও মৌতের কথা ভুলে নাই এই জন্য বলে তোমার এই ঘুমটা এটাও তো মদিনাওয়ালা ঘুম হবে তুমি যখন গুমাইতুস বিসনার মধ্যে আল্লাহর রসুর বলছে তুমি এই সুন্দর তরিকা মতো সও এইভাবে তুমি আমল করো সুরে ফাতেহা চারবার পড়ো কলহু আল্লাহ দশবার পড়ো তিনবার এস্তেফার পড়ো সুবাহান আল্লাহতে তিরিশবার পড়ো আলহামদুলিল্লাহতে তিরিশবার আল্লাহ হকবার চৌত্রিশবার এটা পড়িতাও আর বালিশের মধ্যে মাথা লাগাইয়া মনে মনে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ করতে করতে তুমি ঘুমাও আল্লাহ হকবার তোমার এই মৃত্যুটা আল্লাহ পাক আখেরাতের মৃত্যু দান করবে এই অবস্থায় যদি তোমার মৌধ হইয়া যায় আল্লাহ পাক তোমার আমল্লা মধ্যে জিকিরের আমল মৌধ পর্যন্ত ক্যামত পর্যন্ত লেগবে যে তুমি দশতালায় যদি ঘুমাও দামি খাট পালং এর মধ্যে শুইয়া যদি তুমি এই আমল যদি না ভুল আল্লাহবাক বলবে দেখো আমার বন্ধ এত আরামের বিজনেস শুয়াও সে আমাকে ভুলে না বলে এটা তোমার দুনিয়া হবে না এটা আখের এটা তোমার আখের হাত হবে এই জন্য আখের বুঝতে হবে দুনিয়া বুঝতে হবে কোনটা দুনিয়া কোনটা আখের এটা আমাদের ফরক হইতে মানুষ আলোচনা শুনলে অনেক সময় মানুষ বলেন আমি কি দোকান ছেড়ে দিব আমি কি বাড়ি করা ছেড়ে দিব দোকানদারি ব্যবসা ছেড়ে দিব আপনাকে ছাপতে বলা হয় নাই এটার ভিতরে থাকো আর থাকা অবস্থায় আমার আল্লাহকে তুমি এক মিনিটের জন্য ভুলো না আল্লাহর কথা সবসময় তোমার দিলের মধ্যে হাজির থাকবে পাশ আন পাঁচ দিলের মধ্যে আল্লাহ পাখের কথা থাকবে গাড়িতে বসতেছো আল্লাহ পাখের কথা আমি তাকে ভুলতে পারি না সব সময় তার কথা আমার দিলের মধ্যে আল্লাহ হাজিরি আল্লাহ নাজরি আল্লাহ আমি যেখানেই থাকি আমার আল্লাহ আমাকে দেখতেছে আমার আল্লাহ আমার সাথে আছে আমি আমার আল্লাহকে এইভাবে করে আমি দেখতে না পারলো আল্লাহ আমাকে দেখে এই কথা দিলের মধ্যে তোমার খেয়াল থাকবে রাস্তায় চলতেছ গাড়িতে যাইতেছ ঘরে যাইতেছ দোকানে বসতেছ সবসময় খেয়াল রাখো বসি। আল্লাহ বলতেছে আল্লাপাক এই কথা বলে রাখো তুমি যেখানে যাও আমি আল্লাহ তোমার সাথে আসি আমি আল্লাহ সাথে আসি এটা মনে রাখো খেয়াল করো এমন একটা দিল অর্জন করতে পারলে আল্লাহ আল্লাহাক বলে আমি ওই দিলের মধ্যে যে আর জায়গা নিয়ে আব তখন বন্দা তোমার আখেরাতের বেড়া সব পারি হবে তুমি মত হয়ে গেল ওই তোমার ওই জায়গাটা আল্লাহ পাখের কাছে কানতে থাকবে আল্লাহ তোমার এই আমার মধ্যে বসে বসে এতদিন সেজ দিয়েছিল আমার জায়গার মধ্যে বসে বসে তোমার को रिसी लो, कुरान तेलाव कर आज का तो तुम्हार बंदा कबर देशे चले जाइस से हमारे जगार मध्य वही जगह कादते थे আসমানের যেই দরওয়াজা দিয়া দৈনিক আপনার নে কামল গুলি উঠত সেই আসমানের দরওয়াজায় ফেরেস্তারা বলবে আজকে ওই বন্দার নেকামলের রাস্তা জীবনের জন্য বন্ধ হয়ে গেল আর সেই নেকামল আমাদের মধ্যে উঠবে না এই জন্য আসমানও তার জন্য কানতে থাকবে এই জন্য এমন একটা জীবন হবে যার জন্য জমিন কান্দে আসমানও কান্দে গাছপালা তরুলতা তারাও কান্দবে আল্লাহ এই জমিনের উপর দিয়া তোমার নেককার বন্ধা হাইটা যাইত আমরা গর্ব করতাম আজকে ওই লোক আর আমাদের উপরে হাঁটবে না এই জন্য তারাও আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ পাক বলবেন ফেরেশ তারা তোমরা সাক্ষী থাকো আমার যে বন্ধার জন্য আসমান কান্দে জমিন কান্দে কীট পতঙ্গ কান্দে আমি ওই বন্ধাকে আমি মাফ করে দিলাম আল্লাহ আল্লাপাক তাকে মাফ করে দেয় আল্লাহ পাক বলে তখন আমি তাকে আমার বন্দা বানাই নেই আল্লাহ আকবার জীবনে বহু এমন ঘটনা আছে বলার মতো অবস্থা নাই যারা জীবনকে ওরকম তৈরি করেছে কাফন তৈরি করলেন কাফনের ভিতরে সোনালি রঙ্গের এইভাবে পাখি ঢুকে গেল সব তার কি ব্যাপার বলে এটিই হলো তার সেই ওই আত্মা যে আত্মাটা এতক্ষণ কিছু সময়ের জন্য আল্লাহ বাহির করছিলেন এখন সে লাশ হয়ে গেছে আল্লাহ পাক সেই আত্মা তার ভিতরে আবার দিয়ে দিচ্ছেন সোনালী রঙের আত্মা বলে যে কাফনের ভিতরে ঢুকলো আর বাহির হতে দেখলাম না হঠাৎ করে আসমানের তরফ থেকে একটা আওয়াজ আসি তুহ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 আওয়াজ আসতেছে আর বলতেছে হে প্রশান্ত সারাটা জীবন তুমি এই আত্মাটাকে জন্য পাগল করে বান্দা! এত রাখছিল কষ্ট করলনের কষ্ট সব শেষ হয়ে গেল আজকা তুমি আমার বন্দার কাতারে ঢুকে গেলা তুমি তুমি কবরে যাইতে দেরি জান্নাতের দরওয়াজা তোমার জন্য খোলা হয়ে যাবে হলি ধফুলি জন্নতি আল্লাহ পাক এই জন্য বলতেছেন আল্লাহ বন্ধা শুধু বন্ধা হও বন্দা হও বন্দা হও আমার বন্ধা হয়ে যাও তারপরে রাস্তা কি দরকার হবে এটার চিন্তা তোমার থাকবে না ওই চিন্তা হবে আমি আল্লাহ পাকের আমি তোমাকে কেমন করে কবরে শান্তি রাখবো কেমন করে ময়দানে হাসরে রাখবো কেমন করে তোমার হিসাব নিকাশ হবে পুলসেরা তুমি কেমনে পার হইবা জাননাতে কেমন করে যাইবা সব জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়ে নিব तुम्हारा सेदो चिंता लागू भाइरा बाबारा कथाटा नहीं जा छ्र भो है ते एको था था पेशनी, जारा भालो चिंता बसी था कम से स्टैंड करीक्षा नम्बर बसी पाब कमई भलो छात्र घुम नई खार समय पा खबर टेबिले खबर नष्ट से मै खबर आईने दी से खाइव समय पाए देखे ए टेबिल मदे अनेक समय ढुआ खाइ कपाल फुटे फेलए क्र चले जाए कारण तार्गेटे स्टार मार पाइते আমার মা বাবা খুশি হয় মতো এই রেজাল্ট আমার পাওয়া লাগবে আমি যেন সুনামের সাথে রেজাল করতে পারি এই কথা যেন তার মনে থাকে এই জন্য ওই ভালো ছাত্র এরকম মেহান্ন করে আর যেগুলি ছাত্র ভালো না ওরা আড্ডা মারে ঘুরে কত রঙের রঙের খাবার খায় কত কত করতেছে সে যে পরীক্ষা দিবে তার মনেও নাই কারণ ওই ছাত্র যে ভালো না ঠিক তদ্রুপ আল্লাহারি যে ইমামে আজম আবু হানিফা বড় বড় আল্লাহ আল্লাদের জীবনী বলা হয় ওনারা তো ভালো ছাত্র আখেরাতের জন্য এরা এক নম্বর ছাত্র এইজন্য তাদের চিন্তা বেশি আল্লাহ কবরে কেমনে থাকবো হাসরে কেমনে থাকবো এই জন্যই ঘন্টা বেশি কান্দে বেশি কান্দে বেশি কান্দে বেশি চিন্তা যেহেতু আমাকে স্টার মার পাওয়া লাগবে আমার কবর শান্তি হইতে হবে আমার আখেরাত দামি হবে এই তারা তাহাজ পড়ে এস্রাক পরে জিকির করে আওয়ামীন পড়ে জেলাওয়াত করে এইজন্য জন্য ভালো ছাত্র হওয়ার মতো যদি জীবন অর্জন করতে পারি দেখবেন আপনার কান্না শেষ হবে না আপনাকে কানতেই মনে চায় আল্লাহকে ডাকতে আপনার ভালো লাগবে আশেরাতের জন্য ভালো ছাত্র হইতে অনেক কি মাঝে মধ্যে বলতে পারে জুজুর এরা আল্লাহ মানুষ এত বড় মহাদ্দেশ এত বড় সাহাবি এত কিছু এরা এত কান্দে কেন এরা এত নামাজ কেন পড়ে এইটাই তার ব্যাপার যেটা আল্লাহ রসুল নামাজ পড়তে পড়তে পামক ফুলেই ফেলেন আম্মাদ আয়শা বলেন ইয়ার রসুল আপনি আপনি এত নামাজ পড়েন রসুল বলেন দেখো আমার আল্লাহ আমার কোনো গুণা রাখে নাই আল্লাহ আমাকে রহমতের নবী বানাইছেন আমাকে সেই সাফা দিলেন এত কিছু দিছেন আমি কি একটু আমার আল্লাহ শুকুর আদায় করব না আমি কি আমার আল্লাহ শুকুর আদায় করব না আমাদের অবস্থাটা তাই যে আল্লাহ আমাকে মুসলমান বানাইলেন আমাকে টুপিওয়ালা বানাইলেন আমার গালে দাড়ি রাখাইলেন আমাকে মেসোয়া করার সুযোগ দিলেন আমাকে কোরআন নিয়ে বসার সুযোগ দিলেন আমাকে আল্লাহ বলে ডাকার সুযোগ দিলেন আমাকে সেজদা করার মতো তৌফিক দিলেন আমি কি সে আল্লাহ পাকের শুকর আদায় করবো না এই বেশি বেশি করে সেজদায় শুকর আদায় করা দরকার সেজদা দিয়ে আল্লাহ পাকের কাছে বারবার ডাকবা আলা। মধ্যে ডাকতে দেখবেন আপনার কাছে এত মজা লাগবে চোখের পানি বাইয়া বাইয়া গালগুলি বেয়ে শেষদার মধ্যে পানি পড়তে থাকবে আল্লাহ পাক বলে যে বন্দা আমি আমার মনে চাই আমি রহমতের হাত দিয়া তোমার চোখের পানিগুলি বুঝা দে তুমি আমাকে এমন করে ডাকো আমাকে এমন করে ডাকো বলদা আল্লাহ রহমতের হাত বাড়াইয়ে দে বন্দা বন্ধা লাগলি আসল तुम्हारिंा लगे ना तुमारबर जिम्मारम हब अल्लाबर जिम्मारी कर बंदा के मटी के आदेश कर बंदा के तुम चाप दीतेबाना अरे कबर का मद्दा बासार ही पर्त तुम प्रशस्त होया जाओ हमार बंदा के बलो नमक नू নতুন দুলার মতো ঘুমাইয়া থাকো কে দিন ফজরের আগ পর্যন্ত তোমাকে আর কেউ ডাকবে না তুমি দুনিয়াতে আরামে ঘুমাইতে পারো घुमाइलर उत्सव तुम्हें उठते मना चाहो घुमाइते मना चाहो प्राण भर घुमाइते बो नाई घुमाओ हजार हजार बस तुम घुमे थकवा तुम्हें क्यों डाक दिबेना क्यों डिस्टार्ब करा আমতের দিন যখন সিঙ্গাপু হবে তখন উঠা হবে আর তখন বলবে মনে হয় যেন আমি শুছি বেশি সময় হয় নাই আমাকে ঘুমের থেকে এত সকাল ডাক দিল উঠে দেখবে সারাটা ময়দান সব মহা মহাপ্রলয় এবার মানুষ উঠতেছে কোন পাহাড় নাই পর্বত নাই নদী নাই আসমান নাই কিছুই নাই সারা পৃথিবী সব সমান আর লক্ষ লক্ষ মানুষ উঠে ওয়ান গুজু হলিলোকাই সব চেহারা এবার আল্লাহর দিকে ফিরে যা দৌড়তে থাকবে ময়দান হাটরের দিকে আল্লাহ আল্লাহাক বলবে বন্দা দুনিয়ার মধ্যে যখন আমাকে আপন বানাই আল্লাহ বলবে আমার এত দূর রাত্রা হাইটাক কেমন করে আসবো আমার বন্দার জন্য সাড়ির ব্যবস্থা করে দাও আবার আল্লাহ বন্দা খেয়ে এত ভালোবাসে আল্লাহ বন্দা খেয়ে এত ভালোবাসে আল্লাহ পাক এই আল্লাহ রব্বুল আলামিন তিনি বিচারের আসনে বসবেন বাতাসের মধ্যে আমুল্লামা ছেড়ে দেওয়া হবে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন বাতাসের মধ্যে আমুল্লামা ছেড়ে দেওয়া হবে আল্লাহ আকর যারা আমুল্লামার ভাগ্য ভালো আমুল্লামার চিঠিটাই সে ডানঘাটে পড়ে যাবে এই জন্য আল্লাহর বন্দারা অজু করবার সময় আল্লাহ রসুল দোয়া শিখাইছে তুমি অজু করবার সময় ডান হাত যখন দিই দোয়া করো আল্লাহ আমার আমল্লা মানার তুমি ডান হাতে দান করিও আমার জন্য হিসাবের মধ্যে তুমি আসান করিও হিসাবের করা করি করো কারণ হিসাব দেওয়ার মতো যোগ্যতা আমার না বলেন তার আমুল আসবে সে খুশিতে ভাগবান হয়ে যাবে জিল ময়দানে হাসরে আমাকে আর কেউ ঠেকাতে পারবে না আমাকে কেউ জিজ্ঞাসা করবে না আমার পাসপোর্টের পরে বিষা লাগিয়ে গেছে জাননাতে যাওয়ার বিষা হাতে চলে আসবে তখন সবাকে দেখাবে ভাই দেখো আমার জান্নাতের হাতের জান্নাতের টিকিট আল্লাপার হাতে দিয়েছে সে খুশি হবে আর দুর্ভাগ্য কপাল যদি মন্দ হয় বাম হাতের মধ্যে তার আমল নামাটা চলে আসবে তখন হাতটাকেই ভাবে ইসের মধ্যে লেখে কলিজার বিচুর দিয়া হাটটা বুকটাকে ফাইরা হাত বিচুর দিয়া ঢুকাইয়া পিছনের দিকে ফিরাইয়া দিবে তখন তাকে বলা হবে আমার এই ময়দানে হাসর কি বিশ্বাস করো নাই বিশ্বাস করো নাই হিসাব নিকার বিশ্বাস করো নাই আজকে দেখো এখন বিশ্বাস লাগে না। তোমার আমুল নামাটা তুমি পড়ো বলে আল্লাহ আমি তো পড়তে পারি না আমার চেহারা সামনের দিকে হাত হলো পিছনের দিকে আল্লাহ বলবো ফেরেস जाओ नाफरमान गर्दाना भाई जा दिखे फिर चित कहलाजगार चित लाभ हो कंदा जदि बंदा दुनिया मध्य कानता से दिन जदि चोखर पाणी फलैगा देखता आज का तुम्लामार डान हाथे चले आसत बाबा আখেরাতের জগি আখেরাত কেমন করে ভালো হয় কারো কাছে সার্টিফিকেট নাই কাহার কাছে নাই কারো কাছে নাই এটার জন্যই পেরেশান হইতে হবে যে আমার সার্টিফিকেটটা যেন ডান হাতে আসে এটা যেন ডান হাতে আসে এই জন্য চব্বিশ ঘন্টা ফিকির চব্বিশ ঘন্টা পেরেশানি আর সারা জিন্দিগি যদি কাঁদার পরেও যদি আল্লাহ ওই সার্টিফিকেট যদি ডানহাতে দান করলেন এই তো বেড়া পার হয়ে গেল আবাদুল আবাদ জিন্দিগির জন্য পাক কত শান্তিময় কিসের দুনিয়ার মধ্যে এই প্যারেশানি ওই প্যারেশানি ওই জামিলা ঝামিলা কিছু পাক বলে বন্ধ আর তোর ঝামিলা নাই তুই এখন আমার কাছে আস এবার তুই সানন্দে তুই চলবি আর তোর কোনো প্যারেশানি থাকবে না কেউ তোকে বাইর করবে না এখান থেকে আর মেহমানদারি ওরকম সান মতো করবো করব। জন্য আল্লাহ পাক বলতেছে আমি রহমান রাহিমের মেহমান বাবা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আখের দামি বানায়ান আখেরাতে আমাদের ওই সার্টিফিকেট ডায় হাতে আসে এইটাই শুধু আল্লাহ সবাইকে এইভাবে দেয় সবাইকে আল্লাহ পাক আমল্লামার ডান হাতে আসার মতো উপযুক্ত বানিয়ে দেন সকলের দিনের মধ্যে আল্লাহ পাকের জন্য একটা জলনী পায়দা হয় আল্লাহর অনিরা এই কথাই বারবার বলতেন পটিয়ার মুফতি সাহুজুরা আমাদের দাদা পীর ছিলেন তিনি মাঝে মধ্যে আল্লাহর কাছে দোয়া করতে করতে বলে আল্লাহ জলন্তুনে দিয়ে হয় একটা জলনী তুমি এই কলবের মধ্যে আজরুল হকের কলবে দিলা এই জন্য এই জলনির পারি না ঘুমাইতে গেল আল্লাহ তোমাকে দেখি আল্লাহ গেল তোমাকে দেখি আল্লাহ এই অন্তরের ব্যথা এটা দুনিয়ার আগুন দিয়া নিবানো যাবে না এটা নিবেবার জন্য একদম তোমার রহমতের হাতের সোয়া লাগলে সেদিন আমারই আগুন নিববে তার আগে আর কোনদিন নিবে না হালাতে মাঝে মধ্যে জমি এই জন্য তখন বলে আল্লাহ যখন আগুন তুমি কলবে দিলা আমার আগুন দিয়া আমি জমিনকে জ্বালায়া দিব আমি মুরিয়াকে জ্বালায়া দিব প্রত্যেক একটা মানুষের দিনের মধ্যে সেই আগুন জ্বালাইয়া দিব খোদা মুহাম্মাদুর রসুল্লাহ এই আগুন যখন একবার কলবে জ্বলবে তখন দেখবেন যে সে আর ঘুমাই থাকতে ভালো লাগে না আ বসে থাকতে আগুনে তাকে টাইনা আল্লাহ পাককে যেই রাস্তায় পাওয়া যাবে সেই রাস্তার মধ্যে নিয়ে তাকে ফকিরের মতো বসাইয়া দিবে এই জন্য বাবা আল্লাহ রব্বুল আলমিনের মহাব্বত অন্তরে আসা এটাই বুজুরগ দিনদের কামনা